98.3 रोमा गल्पान निवेदन सनडे सरबिंदु बंदोपाध्याय लेखा छोटकर्ता गल्पट प्रथम प्रकाशित है उन्नीस जुलाई बाषट ख्रीटे प्रधान चरित्रे देवु আভা পরিমল বাবু রানী এবং ছোটকর্তা। কর্তা গল্প পাঠে মীর আভার ভূমিকায় ইন্দ্রাণী গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে ছোটকর্তা। আভার বিয়ের সময় বরপক্ষ ও কন্যাপক্ষের মধ্যে কি একটা মতান্তর হয়েছিল কিন্তু দুই পক্ষই ভদ্রলোক তাই মতান্তর ঝগড়ায় পরিণত হয়নি বরপক্ষ আভাকে নিয়ে চলে গিয়েছিলেন তারপর পনেরো বছর আভা আর বাপের বাড়ি ফিরে আসেনি দুই পরিবারের মধ্যে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়েছিল এই পনেরো বছরে দুই পরিবারেরই কিছু কিছু পরিবর্তন হয়েছে কর্তারা গত হয়েছেন যুবকেরা বাড়ির কর্তা হয়েছে যারা ছোট ছিল তারা যৌবন প্রাপ্ত হয়েছে আভার বিয়ের সময় কি নিয়ে মনোমালিন্য ঘটেছিল তাও বোধ করি কারুর মনে নেই তবু দুই পক্ষের মাঝখানে দূরত্বটা যেন মনোযোগের অভাবেই আগের মতোই রয়ে গিয়েছিল আভার ছোট ভাই দেবু আভার চেয়ে সাত আট বছরের ছোট তার বয়স এখন পঁচিশ ছাব্বিশ বছর সে ফৌজি দলের লেফটেন্যান্ট এই মুহূর্তে পুনায় আছে হঠাৎ কাজের উদ্দেশ্যে তাকে কয়েকদিনের জন্য কলকাতায় আসতে হল এবং এসেই তার মনে পড়ে গেল দিদির শ্বশুরবাড়ি কলকাতায় দেবু জীবনটা যদিও পশ্চিমাঞ্চলেই কাটিয়েছে তবু কলকাতা তার অপরিচিত নয় ছেলেবেলায় কয়েকবার এসেছে কিন্তু তখন সে স্বাধীন ছিল না এখন স্বাধীন দিদিকে দেখবার জন্য তার মন উৎসুক হয়ে উঠল দিদির শ্বশুর ঠিকানা তার জানা ছিল শোভা বাজারের নাম জাদা গোষ্ঠী সে হোটেলে জিনিসপত্র রেখে বিকেলবেলা বেরুলো। অবশ্য দিদির শ্বশুরবাড়িতে সে সমাদর পাবে কিনা সন্দেহ কিন্তু নাই বা পেল সমাদর সে একবার দিদিকে দেখেই চলে আসবে দিদির বিয়ের সময় কচি মুখখানি তার মনে আঁকা আছে দিদি চেহারা এখন কেমন হয়েছে কে জানে দেবুর চেহারা অনেকটা বদলে গেছে দিদি কখনোই তাকে চিনতে পারবে না সাবেক কালের দোতলা বাড়িটা বেশ বড় কর্তারা দুই ভাই একান্নবর্তী ছিলেন প্রায় দশ বছর আগে আভার শ্বশুর মারা গিয়েছেন তারপর এ সংসারে কি ঘটেছে সে জানে না হয়তো একান্নবর্তী আছে ছোট এখন বাড়ির কর্তা দেবু দরজার কড়া নাড়ল কিছুক্ষণ পরে দরজা খুলে দিল একটি মেয়ে কিন্তু মিলিটারি পোশাক পরা অপরিচিত ব্যক্তিকে দেখে তার মুখের হাসি মিলিয়ে গেল সে দরজা খোলা রেখেই তাড়াতাড়ি ভেতরে চলে গেল দেবু খানিকটা অপ্রস্তুত হয়ে খোলা দরজার বাইরে দাঁড়িয়ে রইল বাড়িতে যে অনেকগুলি লোক থাকে এবার তার পরিচয় পাওয়া গেল দুচারজন বয়স্ক লোক এবং অনেকগুলি কুচো কাচা দরজার কাছে এসে পরম কৌতূহলের সাথে দেবুকে নিরীক্ষণ করতে লাগলো দেবুর মুখ উত্তপ্ত হয়ে উঠল কিন্তু কি বলে সে নিজের পরিচয় দেবে ভেবে পেল না তিনি দেবুর হাত ধরে ভেতরে টেনে নিয়ে গেলেন এবং দেবুর গালে শশব্দে একটা চুমু খেলেন দেবুর লজ্জায় রক্তবর্ণ হয়ে তাকে প্রণাম করল বুঝল এই গোলাকৃতি মহিলায়। তার দিদি পনেরো বছরে দিদির স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে আভা তার গায়ে হাত বুড়িয়ে বলল কত বড় তার পোশাক কিন্তু দিতে হয়েছে দেবুকে নিয়ে বাড়িতে সমাদরের সমারোহ পড়ে গেল বাড়িতে লোক অনেক শাশুড়ি খুঁড় শাশুড়ি দেওর ননদ আভা সকলের কাছে নিয়ে গিয়ে দেবুর পরিচয় করিয়ে দিল দেবু দেখল আভাই বাড়ির গৃহিণী তার শাশুড়ি খুর ঠাকুর ঘরে বসে কেবল মালা জপ করেন ইতিমধ্যে আভার স্বামী পরিমল বাবু বাড়ি ফিরলেন ইনি হাইকোর্টের উকিল ভারী মজলিশী লোক তিনি দেবুকে নিয়ে মহানন্দে রঙ্গরসিকতা শুরু করে দিলেন দেবু অবাক হয়ে ভাবতে লাগল এমন লোকগুলোর সঙ্গে দিন বিচ্ছেদ ছিল কিসের জন্য গল্প করতে করতে সন্ধে হয়ে এলো আভা এসে বলল এই দেবু আজ তোই যেতে পারবি না কিন্তু রাত্রিরে খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে থাকবি কাল সকালে যেখানে ইচ্ছে যাস দেবু কিছুটা কুণ্ঠিত হয়ে বলল কিন্তু তোমাদের অসুবিধে হবে কিচ্ছু অসুবিধে হবে না আভা স্বামীর দিকে চেয়ে বলল ওপুরে ছোট ঘরে দেবুর শোভার ব্যবস্থা করি পরিমল বাবু চকিত হয়ে বললেন বেশ তো স্বামী স্ত্রীর চোখে চোখে কি একটা ইঙ্গিত খেলে গেল দেবু ঠিক ধরতে না সে বলল কিন্তু জামাকাপড় যে কিছুই আনিনি আভা বলল এই শোন বাথরুমে জামা কাপড় রেখেছি তুই যা তোর মিলিটারি পোশাকটা ছেড়ে নেবু বাথরুম চলে গেল মুখ হাত ধুয়ে সাদা জামাকাপড় পরে যখন ফিরে এলো তখন দেখল দিদি জামাইবাবুর সঙ্গে চুপি চুপি কী সব কথা বলছে সে আসতেই দিদি হাসি মুখে উঠে চলে গেল যে মেয়েটি দেবুকে দরজা খুলে দিয়েছিল সে বসবার ঘরে এসে চা জলখাবার দিয়ে গেল মেয়েটির বয়স সতেরো কি আঠেরো রং ফর্সা ভাষা ভাষা হাসি ভরা চোখ পরিমলবাবু বললেন আমার ঘুরতু তো বোন রানী গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল তখন পরিমলবাবু দেবুকে নিয়ে রান্নাঘরে খেতে বসলেন রানী লুচি বেলে দিচ্ছে আভা গরম গরম লুচি ভেজে পাতে দিতে লাগল দেবু রানীর লুচিবেলা দেখতে দেখতে মনে মনে ভাবল বেশ মেয়েটা খাওয়া দাওয়ার পর মুখ ধুতে ধুতে দেবু শুনতে পেল দিদি খাটো গলায় রানীকে বলছে এই শোন ওপরে যা ছোট ঠাকুরকে বল আমার ভাই এসেছে আজ রাত্রির জন্য যেন ঘরটা ছেড়ে দেন শুনে দেবু বুঝল তার জন্য কোনো বৃদ্ধকে ঘর ছাড়া করা হচ্ছে সে মনে মনে অস্বস্তি বোধ করল কিন্তু এখন আর আপত্তি করে লাভ নেই রানী সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল এবং পরক্ষণেই নেমে এসে আভার দিকে ঘাড় নাড়ল আভা বলল এ দেবু রাত হয়েছে শুয়ে পর আমি বাপু মোটা মানুষ সিঁড়ি ভাঙতে পারবো না রানি তুই আরেকবার উপরে যা দেবুকে ঘরটা দেখিয়ে দিয়া লক্ষ্মীটি রানি তখন দেবুর দিকে একবার কটাক্ষপাত করে আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগল দেবু তাকে অনুসরণ করল সিঁড়ি বেশি চওড়া নয় অর্ধেকটা উঠে উল্টো দিকে ঘুরে গেছে দেবু অর্ধেক পথ উঠে দেখল একজন বৃদ্ধ ভদ্রলোক ওপর থেকে নিচে নেমে আসছেন রানী সিঁড়ির মাঝখানে চত্বরে দাঁড়িয়ে পড়ল ও দাঁড়াল বৃদ্ধ ভদ্রলোকের গায়ে বেগুনি রঙের বালাপোষ পায়ে কটকি চটি মাথার চুল সাদা অল্প আলোয়ে মুখ চোখ ভালো দেখা গেল না তিনি দেবুর মুখের উপর দৃষ্টি রাখলেন তারপর নিঃশব্দে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন রানী আবার উপরে উঠতে লাগল দেবু পেছন পেছন দোতলায় উঠে রানী কোনো কথা বলল না কেবল আঙ্গুল দিয়ে একটা খোলা দরজা দেখিয়ে দিয়ে তাড়াতাড়ি নেমে গেল ঘরে আলো জ্বলছে দেবু ঘরে প্রবেশ করে দেখল ঘরটি পরিপাটিভাবে সাজানো খাটের উপর ধবধবে বিছানাপাতা বিছানার পায়ের দিকে একটি রঙিন সুজনী পাঠ করা রয়েছে দেয়ালে একটা বড় ফটোগ্রাফ টাঙানো দেবু কাছে গিয়ে দেখল যে বৃদ্ধ সিঁড়ি দিয়ে নেমে গেলেন এটা তারি ফটো শান্ত প্রসন্ন মুখ চোখের দৃষ্টি জীবন্ত দিদি যাকে ছোট ঠাকুর বলে উল্লেখ করলো। ইনি নিশ্চয়ই তিনি কিন্তু ঘরের একটা বৈশিষ্ট্য লক্ষ্য করে মনে মনে একটু বিস্মিত হল দেবু ঘরের বাতাস বন্ধ বাতাসে একটা মেটে মেটে গন্ধ অনেক দিন ঘর বন্ধ থাকলে যেমন গন্ধ হয় ঠিক সেরকম দেবু জানলা খুলে দিল দরজা ভেজিয়ে দিল তারপর খাটের পাশে বসে সিগারেট ধরালো। আজকে নতুন অভিজ্ঞতাগুলি। সে মনের মধ্যে গুছাতে আরম্ভ করল দিদি সুখে আছে শ্বশুর সঙ্গে একেবারে মিশে গেছে হুম কি না হয়েছে কিন্তু মুখের ছেলে ভাব না এখনো যায়নি পরিমল বাবু চমৎকার লোক আর রানী বাংলাদেশের মেয়েগুলো তো বেশ ভালো এরা সকলেই সহজ স্বাভাবিক মানুষ বড় সুখের একটি একান্নবর্তী পরিবার দেবুর নিশ্বাস ফেলল আবার কতদিনে এদের সঙ্গে দেখা হবে কে জানে সিগারেট শেষ করে দেবু আলো নিভিয়ে দিল सुजनी गाए टें खोला जानला दिए रस्तार आलो चोर मत तेरचा भावे हाथ बाड़िए घर एके अंधकार नय देबू घुमे पड़ल आभाम पड़ल आभाम देबू के नेड़े चेड़े देखल ऐले खूब भलो आभा गर्व अनुभव करा এখন কাকা রাজি হলেই হয় পরিমল বাবু বললেন হ্যাঁ অনেক সম্বন্ধই তো করলাম কিন্তু কাকার পছন্দ হল না এবার দেখা যাক বলে তিনি পাশ ফিরে শুলেন রাত আন্দাজ তিনটের সময় দেবুর ঘুম ভেঙে গেল সে অনুভব করল घर मध्य क्यों जान घुरे फिर बेड़ा किन शुय से खाटे उठे बस लल्प अंधकार मन हल क्या जान दरजा एक निःशब्दे बाहरे बड़िए गल और बस देबू उठल আলো জ্বালিয়ে দেখল ঘরে কেউ নেই তখন সে দরজায় হুড়কো লাগিয়ে আবার আলো নিভিয়ে শুয়ে পড়ল দ্বিতীয়বার দেবুর ঘুম ভাঙল তখন চারটে বেজে গেছে ভোর হয়ে আসছে সে চোখ মেলে দেখল যে বৃদ্ধটিকে সে সিঁড়িতে দেখেছিল खाटर पास झुके एक दृष्टि तर मुखेर दिखे चे देबू धर्मर उठे बसते देखते पेलना खाटे नेमे देबू सूच टीपे आरो जाल घरे दरजार हुर्को আগের মতোই লাগানো রয়েছে দেবুর হঠাৎ করে উঠল সে হুক খুলে বাইরে উকি মারল বাইরেও কেউ সারা বাড়ি ঘুমোচ্ছে তখন সে বৃদ্ধের ছবির দিকে তাকাল বৃদ্ধ প্রসন্ন অপলক চোখে सिगरेट धरिए देबू जानलाराड़ी बेपार भूतुड़े कांड ना कि माथा गरम भूल चिंता आसायलार पशे एकाम देबू सिगरेट फेले दिए ताते एक लम्बा हलो আর ঘুমের চেষ্টা বৃদ্ধা সকাল হতে আর দেরি নেই দেবু চোখ মেলে দেখল ঘরে সকালের আলো ঝলমল করছে দিদি চায়ের পেয়ালা হাতে নিয়ে তাকে ডাকছে চোখ মুছে দেবু চায়ের পেয়ালা হাতে নিল তাতে এক চুমুক দিয়ে বলল দিদি উনিকে বলে দেয়ালে ফটোর দিকে আঙ্গুল দেখালো আভা থতমত খেয়ে বলল উনি আমার শ্বসুর ছিলেন বাবা দেবু বলল খুরশ্বশুর ছিলেন তার মানে আভা থপ করে মেঝের ওপর বসে পড়ল দিয়ে বলল দু বছর আগে উনি মারা গেছেন দেবু বলে উঠল ও কাল উঠলি দেখেছি ও মা তুই দেখেছিস আভা রইল মারা গেছেন বটে কিন্তু উনি আছেন এই ঘরটা না ওর ছিল এই ঘরেই আছেন তবে কোন গন্ডগোল নেই জানিস বাড়িতে অতিথি এলে ওকে খবর দিলে উনি ঘর ছেড়ে দেন তা ভয় পাসনি তো দেবু বলল। না ভয় পাবো কেন কিন্তু সত্যি আছেন মানে সত্যি মারা গেছেন আমি যে চোখে দেখলাম আভা ধীরে ধীরে বলল আমরা সবাই চোখে দেখেছি জানিস তারপর আমরা রানীর বিয়ের অনেক সম্বন্ধ এনেছি জানিস কিন্তু ওর পছন্দ হচ্ছে না কিছুতেই দেবু কি বলবে ভেবে না পেয়ে বলল কি মুশকিল আভা তখন বলল আজ কাকা আমাদের উনি চলে যাবেন আর এ বাড়িতে থাকবেন না এই করবি ভারী ভালো মেয়েরে অমন মেয়ে আজকালকার দিনে দেখা যায় না দেবুর মাথাটা ঘুরতে আরম্ভ করলো সে দেয়ালের দিকে চোখ তুলল দেখল বৃদ্ধের জীবন্ত চোখে যেন একটু হাসি খেলা করছে শুনছিলেন ছোট কর্তা রচনা শরবিন্দু বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে